শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা আপনাদের সম্মুখে ধারাবাহিক ভাবে সিয়াম রমাদান ইত্যাদি নিয়ে আলোচনা করছিলাম আজকে আপনাদের সম্মুখে আল্লাহ ওয়াহিক্লাহ তিলে তারাও বলা হয় রাত্রি জেগে আমল করা এই নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব শুধু আমাদের উন্মতের জন্য নয় আনা আল্লাহ কোরআনে রয়েছে বানি ইসরাও যারা আল্লাহর সত্যিকার আবেদ ছিলেন তারাও রাত্রি জেগে জেগে আল্লাহর কালাম তলাওয়াত করতেন এবাদত করতেন আল্লাহর আবেদদের জন্য আল্লাহর বান্দাদের জন্য এবং যারা একান্ত নৈকট্য লাভ করতে চান রাত্রি জাগরণ এবং তার ইবাদত করা তার কালাম তাদের জীবনের সাথে জড়িত এবং অনেক বিবরণ রয়েছে রাত্রি জাগরণ ছাড়া আল্লাহ নৈকট্য লাভ করা আল্লাহর অতি কাছে যাওয়া আল্লাহ সন্নিধ লাভ করা সহজ নয় কাজেই আল্লাহর একান্ত নৈকট্য মান্তা হতে হলে আমাদের জন্য এটা অত্যন্ত জরুরি শুধু রমজানের নয় শেখ আক্তানী এবং বামে আছেন শেখ শাহিদুল্লাহ খান মাদানীলক রহমতুল্লাহ আমি আলোচনা করার জন্য অনুরোধ করছি রাত্রি জাগরণ করে এবাদতের ব্যাপারে এ ব্যাপারে অনেকগুলি গুণাগুণ বর্ণা করেছেন সুরাত যার মাঝে এটা একটা বলেছেন যারা রাত্রি অতিবাহিত করে অন্য জায়গায় আল্লাহ বলছেন এরা বিছানা ত্যাগ করে ভয় ভীতি আশাঙ্ক্ষা নিয়ে আল্লাহর কাছে তারা আল্লাহকে ডাকতে থাকে নামাজ পড়তে থাকে এইভাবে রাত্রি সলা তদাই করতে থাকে এবং যেটা দাবুসলিহীন প্রথমত মহাম্মদ রসুল লাইল বলা হয়েছে তাহাজুদ বলা হয়েছে এবং এটা রাসুল সাল্লাহ তিনি করতেন সাহাবাইকরাম করতেন সালফে সালহীন করতেন বরং ক্যামুল লাইল একটা একটা মৌমিনের সিফাত যারা বিছানা ত্যাগ করে রাত্রি বেলা তারা ভয় ভীতি এবং আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহকে ডাকতে থাকেন নামাজ পড়তে থাকেন এই যেখানে তাদের একটা বিশেষ গুণের কথা বলা হয়েছে আল্লাহ তার যেটা যে পড়ে রবীন্দ্র হবে আপনার জন্যে যার মাধ্যমে আল্লাহর আলম কি করবেন মাকামা মাহমুদ যেটা সবচেয়ে উচ্চ যেটা স্থান সেটা আপনাকে দান করবেন তো এই যে ক্যাম্ল্লাইলের মাধ্যমে একজন মানুষ তার শারীরিক মানসিক সার্বিক দিক থেকে এবং আল্লা অনুবাদ করে সালাম প্রচার করা মা ক্ষুধার্তকে খানা খাওয়ানো এবং যারা আতি তাদের সঙ্গে সম্পর্ক গভীর রাখা এবং রাত্রির অন্ধকারে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন সালাদ আল্লাহকে ডাকে ভয়ের সাথে এবং আশার সাথে ভাই ওরা এই ভয় এবং আশা যেটাকে বলা হয় যে আল্লমান ইমান যে আমি আবাব করতেছি তাই বলে আমি নিশ্চিত করে বলতে পারি না যে আমি আল্লাহ সন্তুষ্টি লাভ করে ফেলেছি আমার নাজাত এবং জান্নাত নিশ্চিত হয়ে গেছে কারণ কি জানে আমার আমলের ভিতরে এমন কিছু ভুল তুলে থাকতে পারে আল্লাহর দরবারে সেটা কবুলই হয়নি আল্লাহ তোকবাল মুসফিক মুসফিক মামিন যা আল্লাহর ইবাদত করেন যথেষ্ট পরিমাণে কিন্তু লায়সির কাসির বেশি ইবাদত করেও এই তারা বেশি মনে করেন না এবং বিশুদ্ধ করার পরেও তারা এটা মনে করেন না যে আমি তো বিশুদ্ধ করেছি আমার আমল আল্লাহর দরবারে নিশ্চিতভাবে কবল হয়ে গেছে বরং তারা অন্তর ভিতরে সদা ভীত সন্ত্রস্ত আতঙ্কিত থাকেন যে হতে পারে যে কোনো ভুল ত্রুটির কারণে আল্লাহ পাহাকে যদি আমারটা কবল না করেন খাল ইকবাল এই এই অবস্থাটা সবসময় তাদের হৃদয়কে প্রভাবিত করে রাখে অন্যদিকে আবার আল্লাহর হুকুম পালন করতেছেন আল্লাহর দরবারে এ সবাবের আশা সে আশাও বুক বেয়ে থাকেন যে আমার আশাবাদী যে মহান রব আলী যা কিছু ত্রুটি বিচ্যুত আমাদের হয়েছে যেটুকু আমল করেছি আল্লাহর আশাবাদী যে মহান রব আল করে আমাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রতিশ্রুত পুরস্কার দিয়ে আমাদেরকে ধন্য করবে মনে হয় যে এই গুণটা শুধু মমিনদের এখানে বলা হয়েছে নবীর রসুলদেরও কিন্তু তাই সমন্বয় ঘটতে হবে এক নম্বরে হলো সেটার মহাব্বত থাকতে হবে মহাব্বাত ভালো বই মহান রব্বুল আরামিন আমাকে এটা করতে বলেছে আমার কাছ থেকে চেয়েছেন যদি আমার মা আমাকে একটা অর্ডার করেন তা আমি কত আগ্রহে আমি না পারলেও কত কষ্ট করি সেটা পূর্ণ করতে পারি যেমন শুধুমাত্র মহব্বত নয় এর সঙ্গে আরো কি রাগাব আশা রাজা থাকতে হবে আশা থাকতে হবে আকাঙ্ক্ষা থাকতে হবে যে আল্লাহ কবুল করবেন এর বিনিময়ে আমাকে দুনিয়া আখেরাতে সুখী করবেন এবং তিন নম্বরে যে রাহাব বা খাউ ভয় ও ভীতি মানুষে বলে দৌড়ায় যাই বের হয়ে আসি ঠুক ঠুক করে এই রোজা মানুষের রাখে সব পালন করে আমরা তাই করি ভাই আল্লাহর জন্য যেটা করে রাগাবা তামা অনেকে আমার এবাদত খুব ভয় করে শুধু আল্লাহ আল্লাহকে ভালোবাসি না খালি ভয় করিকে তিনি আমাকে ভালোবাসেন আমরাও তাকে ভালোবাসি আশা করি তার জান্নাতের শুধু ভয় ভীতিতে জড়িত থাকার নামও কথা না আমাদের আশা আছে আকাঙ্ক্ষা আছে সেটাও আমরা কামনা করি দুটোর সমন্বয়ের নামে এখন আমি শেখ আসবো আপনি রাত্রের কিছু অংশ বাদ দিয়ে বাকি সবটুকুই আপনি কুম দাঁড়িয়ে বলছেন অর্ধেক অথবা তার চেয়ে কিছু কম তো ক্ষেত্রে বলা যেতে পারে যে এক তৃতীয়াংশ পরিমাণ তাহাজ আল্লাহ নবী সাহসালাম উনি বা পড়তেন এটা ওনার উপর ওয়াজিব ছিল এবং ফরস ছিল এবং উনি যে সলাটটা আদায় করতেন সে বিষয়ে আইসার যে আল্লাহ তালহা উনি যে বর্ণনা দেন যে উনি যখন রাত্রির সলাতে দাঁড়াতেন তখন যে উনি চার রাকাত পরে বসতেন ব্যাখ্যাটা এভাবে দিয়েছেন হাত্তা রকমাহু এমন কি উনি দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়ানোর কারণে ওনার পা মুবারক অবশ্যই যেত ফুলে যেত তাহলে এতে তারা বোঝা যায় যে উনি কত বড়ো গুরুত্ব সাথে এই লাইল উনি আদায় করতেন আল্লা নবী সাস বলেছেন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে উনি নিজে বলেছেন যে আফজালু সালাতি বা সালাতুল লাইল বলছেন আফজাল ফরিজাতে স্যামুল আসুরা আসুরা ফরজ সোয়ামের পরে সবচাইতে উত্তম সিয়াম সেটা হলো আশুরা আর ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম সালাত সেটা হল সালাতুল্লা ক্যাম কয়ামুল্লাহ সালাত তো আল্লাহ নবীলাম নির্দেশ দিয়েছেন এবং সেটাকে পরিপূর্ণ কিন্তু শুরু করলে বাদ দেওয়া যাবে না আল্লাহ নবী সেটা পছন্দ করেনি সেভাবে আলোচনা আসবে আমি এখন সেখ শহীদুল্লাহ মাদানী সাহেব জানতে চাবোলা এই যে ভাগ ভাগ কোন মানুষ যদি বলে সারা রাত করব বন্দি তিনি কিভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাহ আমরা সকলে জানি যে সালাত রাত্রিতে যে সলাত আমরা আদায় করে থাকি তাহা যুদ বা তারা বিহ বা আরো যেই নাম আমরা বলি না কেন সেটা জন্য ছিল এক ধরনের আর তার আমাদের জন্য হুকুমের দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য সেটি হলো নফল তো এ আমাদের জন্য যেহেতু নফল এবং আমরা হাদিসেও পেয়েছি যে আফজাল সালাতি বা আদেল ফরিদাতি সলাচুলি সর্ব উত্তম সালাত হলো পরে রাত্রিতে যে সালাত্রেক এর পরে ইনশাল আমরা আবার যখন ফিরে আসব তখন তিনি তার আলোচনা উপস্থাপন করবেন সে পর্যন্ত আপনারা এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য অপেক্ষা করুন আপনাদেরকে রাস্তা মহান আল্লাহ কে পছন্দ যার উপর নবী করিম সাল্লাহু আলহাসাল্লাম চলতে বলেছেন তাহাবাগন চলেছেন ইমানের পথে চলে রাজি করা যায় তা জানতে হলে দেখুন বাংলায় দেখুন পথ ও পাথেও প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাতে সে পিস বাংলায় साढ़े पांच टाइम टी হলো রহমতের মাসি ইফতার তারা লাইল কদর ইদুল ফিতর এরকম আরো অনেক আজ যেগুলো নবী মোহাম্মদ সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে আমি থাকবো আপনাদের সাথে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 আলোচনা করছিলামী সাহেব কে জিজ্ঞাসা করছিলাম ব্রেকের আগে যে এই সারা রাত্রি তাজত করা যাবে কিনা আল্লাহ পাক বলেছেন আল্লাহ নবীকে তিনি কিভাবে করতে বলেছেন। কিভাবে আলহামদুলিল্লাহ ও সালাতাম আল্লাহ রাসুল্লাহবাদ আমরা সকলে জানি যে সালাতুল লাইল বা লাইল যেটা রাত্রিতে যে সালাত আমরা আদায় করে থাকি তাহযুদ বা তারাবিহ বা আর যেই নাম আমরা বলি না কেন সেটা রাসুল সাল্লাহসাল্লামের জন্য ছিল এক ধরনের আর তার অম্মত আমাদের জন্য হলো আরেক ধরনের হুকুম হিসাবে হুকুমের দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য সেটি হলো নফল তো এ আমাদের জন্য যেহেতু নফল এবং আমরা পেয়েছি যে সালাত সর্বত সালাতের পরেই রাত্রিতে যে সালাত আদাই করা হয় সেটাই অর্থাৎ তাহাজ বা তারাবি এটাই তো এর অর্থ কি এই হতে পারে বা আমরা যদি মনে করি যে তাহলে সারা রাত ভর যদি আমি সালাত আদায় করি যেহেতু উত্তম সালাতের মধ্যেই আমি আছি जवाब बलो रसुल ना रसुल्लासलिमे स्पष्ट भाव एक हादिस हदीस टी बहुदी सीखनिय विषय गए बल थे इच्छा मत मन चाह इच्छा मत अबाद करा जा नये बर एबाद मापकाठी আল্লাহ রাসুল সালাম সেই অনুযায়ী আসে পর্দার আড়ালে তারা রাসুল সাল্লামের আবাদত দিনে রাত্রিতে কি ধরনের ছিল এ সম্পর্কে তারা জিজ্ঞাসা করলেন যখন জবাব দিয়ে দিলেন পর্দার আড়ালে থেকে তারাও যে আল্লাহ রাসুল সাল্লাম রাত্রিতে এই করতেন দিনে এই করতেন ইত্যাদি ইত্যাদি তারা করলেন আল্লাহ রাসুল সাল্লামের তো বেশি আবাদত করার প্রয়োজন নেই আর আমরা গুনাগার দিনের পর দিন করছি তাহলে আমাদের আরো বেশি আবাদতের প্রয়োজন অতএব আল্লাহ রাসুল সাল্লাম যদি এই পরিমাণ আবাদত করেন আমাদের জন্য এটা যথেষ্ট নয় আমাদের জন্য আরো অনেক আবাদ করতে হবে তিনজন তারা সেখানে কসম খেয়ে সিদ্ধান্ত নিয়ে নিলেন একজন কসম খেয়ে বলতেছেন যে আল্লাহর কসম করে বলছি আমার জীবনে রাত্রিতে কোনদিন আমি আর ঘুমাবো না সারা রাত আমি আর কদ সারা রাত আমি রাত্রিতে ঘুমাবো না কখনো সারা রাত নামাজ আদাই করেই সালাত সলা করেই আমি রাত কাটাবো আরেকজন কসম করে বললেন যে আমি আমার জীবনে কোনোদিন রওজা ছড়বো না কারণ আমাকে বেশি আবাদত করতে যাওয়া যাবে না সংসারিক ঝামেলায় আমি যাব না যারা বেশি বেশি আমি আবাদত করতে পারি রাসুল সালিসাল্লামের কাছে যখন বিষয়টি পৌঁছলো তিনি যখন শুনলেন আবার শুনে তিনি বের হয়ে আসে বলছেন তোমরা কি ওই সব ব্যক্তি যারা এই ধরনের প্রতিজ্ঞা নিয়েছ বা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছ তারা তো এক মানে কিভাবে তোমাদের চেয়ে আমি সবচেয়ে ভয় করি আল্লাহকে বেশি তোমাদের চেয়ে তোমরা যত আল্লাহকে ভয় করো এবং তোমাদের চেয়ে আল্লাহর ব্যাপারে আমার বেশি তাকুয়া রয়েছে এটা দিয়ে আল্লাহ আল্লাহকে এবং দিনগুলির মধ্যে কোনো কোনো দিন রোজা রেখি এবং বাকি দিনগুলি রোজা ছেড়ে দেই রাখি না আবার আমি একজন্য একাধিক স্ত্রীর বিয়ে করেছি প্রিয় দর্শক এই একটি সুন্দর হাদিস আমাদেরকে একটা মাপ দিয়ে দিচ্ছে যা আমাদের মন গড়া এবং কিছু অংশ আমরা কেয়াম করব। যেন দিনের মধ্যে আবার বাকি ফরাজ আবাদত গুলি সঠিক ভাবে রয়েছে। রাত্রির নামাজ কারণ মুসাল্লি যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহর সঙ্গে যেন সে কানে কানে কথা বলে গোপনে কথা বলে সেই জন্য নামাজ তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য নামাজ তো আল্লাহর সঙ্গে সালাদ আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ার জন্য। আর যদি তুমি এমন চাও যে আল্লাহ তোমার সঙ্গে কথা বলো তাহলে তুমি কোরআন তেলহাত করো কারণ এই কোরআন আল্লাহর বাণী যখন আমি পড়তেছি যেন মোহান রবাহ আরামিন আমার সঙ্গে কথা বলতেছেন আর যখন আমি নামাজ পড়তেছি তখন কিন্তু নামাজ যেন আমি আল্লাহর সঙ্গে কথা বলছি যেখানে এহসানের ব্যাখ্যা এসেছে যে অবুদুল্লাহ কা আন্না কা তারা ফাইল্লাম তখন তারা এখানে একটা মুসাহাদা একটা হলো কি মোরাকাবা মুসাহাদা প্রথম পর্যায়ের যে আমি যেন আল্লাহকে দেখতেছি এদেরকে জানাতের এরা অরিস হবে জানাত এদের জন্য রয়েছে খালেদিনা ফিহা তেজন্য রাত্রির নামাজ এটা তো আল্লাহর সঙ্গে এক সম্পর্ক গভীর করার জন্য এখানে াত্রির পরে যে সময় পরিজনকে। রহম করেন যে নাকি শেষ রাত্রে সাথের শেষ প্রহরে এবার করবার জন্য পরিবার তার স্ত্রী তার বাচ্চা কাচ্চা ছেলেমে তাদেরকে জাগিয়ে দেয় যদি তারা যেহেতু ঘুমের ঘুরে তারা আচ্ছন্ন থাকে মানুষের হয়তো জাগাবার পরেও তারা যাচ্ছে না তখন পানি ছিটিয়ে দেয় ঠিক তেমন ভাবে ওই স্ত্রীকেও রসুল সালাম দোয়া করেছেন যে নিজে জেগে যায় এবং তার স্বামীকে জাগিয়ে দেয় অর্থাৎ দিনের ব্যাপারে আল্লাহ নৈকট্য লাভের ব্যাপারে যে পরস্পরের যে একটা সহযোগিতা তা আনু আলাল বেরি ও তাকুয়া এক্ষেত্রে শেষ রাতের এ বাদত যেহেতু আল্লাহ পাহাকে নৈকট্য লাভের একটা শ্রেষ্ঠ উপায় ক্ষেত্রে । স্বামী স্ত্রী সবাই সবাইকে জাগবে সহযোগিতা করবে ধরনের আমরা যেটা আশারে পাই হাদিসে পাই জি এবং ওই হাদিসও যে রসুল্লাহ কারিম করেন যে আল্লাহ তার বিশেষ রহমতের দৃষ্টি দিয়ে পৃথিবীর দিকে রাতের শেষ আমার রহমত পাওয়ার আশায় কে আশান নিত কি চেষ্টা করবে কে আলহামী মুস্তাফুত আলফাজিত সারা বিশ্বের দর্শক শ্রোতা আমরা এবং যিনি শুরু করবেন তিনি যেন আর অবহেলা না করেন এমনি আমরা যে লতারান একবার শুরু করে মাঝখানে বাদ দেওয়ার কারণে আল্লাহ নবী তাকে নাম না ধরে করেছিলেন যে শুনেছি আমাকে শুরু করেছিল আবার একটু বাদ দিয়েছে কোরআন আদায় করা ইত্যাদির মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করব। এতটুকু বলেই আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওরা <تسجيل> السلام عليكم وعليكم سلام السلام عليكم আমি আমাদের এই ধর্মের অন্যদের কাছে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা জায়গা দিয়ে যাবে হ্যাঁ সত্যি যদি এটা নন প্রফিট ইসলামী টেলিভিশন কেন নয় उिंग আমাদের ইমেল করুন As-salamu alaykum wa rahmatullahi wa barakatuhu. Al-Malikul Qudus, al-Salamulmaminulmaymin. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. m u s, -S i m I'm so blessed to be with we great on straight don't ever sound your head looking you hear the choir the west in the town m u i'm so blessed to be with them m u i'm so blessed to be with them watch little wonders at their best বিস্ময় শিশুরা প্রতি বুধবার সন্ধ্যায় পাঁচটায় বাংলাদেশে ও বিকেল সাড়ে চারটে ভারতে পিস টিভি বাংলায়